মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল শ্রেণীর শ্রোতা ভাই বোনদেরকে সালাম আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি জীবনে বরকত কিভাবে অর্জন করা যায় ধারাবাহিক কি আলোচনায় আমরা বিগত পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বরকতময় সমূহ আজকের পর্বে আমরা আলোচনা করতে চাইব যে পানাহারের ভিতরে কি বরকত রয়েছে আলহামদুলিল্লাহ ইহি রবিলাম পানাহার আমরা আমাদের শরীর গঠনের জন্য আমরা আমাদের তৃপ্তি সাধনের জন্য আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই করে থাকি অথচ আল্লাহ তালা এর ভিতরেও রেখেছেন এক অসীম বরকতের ভাণ্ডার আসেন সেটা কিভাবে অর্জন করা যায় আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আলোচক মণ্ডলী যারা এ পর্বে আমার সাথে রয়েছেন আমাদের শেখ আবদুরা জকবিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান আর অনুষ্ঠান সঞ্চালনে আমি জাহাঙ্গীর দর্শক শ্রোতা কখনো কখনো দৃশ্যমান আর কখনো কখনো অদৃশ্য আমরা দেখি না বলে আমরা কখনোই মনে করব না যে আল্লাহ সুবাহ আহ তালা মনে হয় বরকত দেননি বা দিতে পারেন না তিনি অহরহ বরকত দিচ্ছেন বলেই আমরা এভরি মোমেন্ট প্রত্যেকটা সেকেন্ডে যদি আল্লাহ আহ তাহলে আর বরকত না পেতাম বেঁচে থাকাই সম্ভব হতো না তো আসুন আমরা এই পর্বের আলোচনায় জেনে নেই প্রথমেই শেখ আব্দুল ফানাহারের মধ্যে ইসলাম আমাদের কি কি বরকতের সম্ভাবনা আছে ব্যক্ত করেছে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলো জি আলহামদুলিল্লাহ বরকতের বিষয় একটু গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জানা আমল করা একান্ত জরুরি জরুরি যাতে মানুষ অনেক ভুল পদ্ধতিও রয়েছে যদি আমরা জানি তাহলে সে অনুপাতে আমল করব এবং আমরা বরকত অর্জনের চেষ্টা করবো আমার ভাইবোন চেষ্টা করবেন আবুতাল্লাহ রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একতা মসজিদে মেহমানকে ভাগ করলেন বেশ কয়েকজন মেহমান ছিল তিনি কয়েকজনের হাতে দিলেন তারপরে আল্লাহ রসুল্লা একটা মেহমান বাঁশায় নিয়ে গেলেন কিন্তু সে মেহমানের খাওয়ার ব্যবস্থা আল্লাহ রসলের কাছে হলো না তখন তিনি বললেন যে এ মেহমান কে নিয়ে যেতে পারে তো আবু তালাহা রাজি আল্লাহতাল বললেন যে ঠিক আছে আমি নিয়ে যাব। তো তিনি বাঁশায় নিয়ে চলে গেলেন বাঁশায় নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন যে বাঁশায় কি খাওয়ার আছে তো তার স্ত্রী বললেন কু তো কয়েকটা বাচ্চার অল্প বেঁচে থাকা পরিমাণ খাদ্য আছে আর কিছু নেই বাঁশায় বোখারে মুসলিম পরিণিত হাদিস তখন আবুতাল রাজ্লাহতাল তার স্ত্রীকে বললেন যে তুমি প্রথমত বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও এরপরে তুমি খাওয়ার রেডি করো বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে খাওয়ার রেডি করো মেহমানকে খাওয়ার দিবে আর মেহমানের ওখানে একটা বাতি দেওয়ার পরে বাতিটাকে তুমি সংশোধনের উদ্দেশ্যে গিয়ে ওটা নিভিয়ে দিবা বেশ নাড়াচাড়া করতে করতে ওটা নিভিয়ে দেবা তারপর মেহমান তৃপ্তি সহকারে খাবে পরবর্তীতে আমরা খাবো আমরা ওখানে বসে থাকবো যাতে করে মেহমান বুঝতে পারে যে আমরা খাচ্ছি তো তার স্ত্রী তাই করলেন তেমন কোনো খাওয়ার ছিল না মেহমান তৃপ্তি সহকারে ওখানে খেলেন এরপরে রসুল সাল্লাহ আলী আসসালামের সাথে তিনি দেখা করলেন আচ্ছা তারপরে তারা ছেলেমেয়ে সবাই খেলেন রাসুল সাল্লাহ সাল্লামের সাথে যখন দেখা করলেন তখন আল্লাহ রাসুল আবু আবুতালা তুমি আজকে মেহমানের সাথে কি করেছ মেহমানের সাথে যে আচরণ করেছ তাতে আল্লাহ খুশি হয়ে গেছেন সেই দিন মেহমানকে দেওয়ার মতো আসলে তার কোনো ব্যবস্থা ছিল না একেবারে সামান্যতম কুত বলা হয় দুই একবার মুখে দেওয়ার সমান আল্লাহতাল্লাহ তার বাসাতে এমন বরকত দিয়ে দিলেন যে মেহমান তো তৃপ্তি সহকারে খেলেন খেলেনি তার আহাল পরিবারও তৃপ্তি সহকারে খেলেন পানাহারে আসলে পানাহারে যে বরকত বিষয়টি আরো একটু আমরা অন্য দেখতে পারি তাহলে পানাহার কতগুলি খাদ্য ও পানীয় দ্রব্য রয়েছে যেগুলি আল্লাহ সোভানা হয় তারা বরকতময় করে দিয়েছেন আবার কতকগুলি সাধারণ পানাহারেই কিন্তু এটি কোন এক অবস্থান গ্রহণ করার কারণে বরকতময় হয় আবার কখনো কখনও মুক্ত হয় জি তো যেগুলি বরকতময় সাধারণত পানাহার যেমন পৃথিবীর বুকে সকলে এক বাক্যে চিনে আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম বলেন মা উ জম জম মা উন্মো আছে করা যায় না এমন একটি অত্যন্ত মনকতময় এবং অত্যন্ত কি বলা যাবে হৃদয় একটি বিষয়ের অবতারণা করলেন এবং যার দৈর্ঘ্য প্রস্ত সম্পর্কে আমি একটা বর্ণনায় পেয়েছি যে ১৮ বাই ১৪ ফিট মাত্র ছোট্ট কুয়া অথচ সেই ইব্রাহিম বরকতময় আরো যেমন বলা যেতে পারে দুধ দুধ এমন একটা পানীয় খাদ্য যখন আমরা দুধ খাই দুধ খাওয়ার জন্য কিন্তু ভিন্ন একটি দোয়া বলতে হয় যে দোয়াটি সাধারণ অন্য পানীয় বাইশের ক্ষেত্রে নয় আল্লাহ মানে দুধের সময় বিশেষ দোয়া হলো এটাতে বরকত দান এবং আল্লাহ আল্লা সুত আর মিনহু শব্দ বলা হয়েছে খাইরাম মিনহু বলা হয়নি যে কারণ দুধ হলো সবচেয়ে অন্যান্য খাদ্যের চেয়ে এটি হলো সবচেয়ে সুন্দর খাদ্য যার কারণে এটি এত বরকতময় তখন বাঁশার মালিক আল্লাহ রাসুলের এই গাধার লাগামটা ধরে নিয়ে বলছেন দোয়া করে দিয়ে যান ভাবটা এরকম মনে হচ্ছে যে খাওয়া পরে দোয়া করে দিয়ে যেতে হবে আল্লাহ রাসুল তারাতে খাওয়া দাওয়ার পরে তার কথার ভিত্তিতে দোয়া করছেন বারেক আল্লাহ তুমি তাকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দান করো অক্লাহম তুমি তাদেরকে ক্ষমা করো অরাহাম হোম তাদের প্রতিমত নাজিল করো যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন কোনো বাসায় খাওয়া করতেন বরং এই দুধের ক্ষেত্রেও আল্লাহ রাসুলামের জীবনে কত বরকত হয়েছে আল্লাহ রাসুল সাল্লামের কাছে দেওয়া হলে আবুহ রাজি মনে করছিলেন যে আজকে হয়তো আমি তৃপ্তি সহকারে খেতে পারবো অনেক খুদার্থ আমি কিন্তু রাসুল সাল্লিস্লাম বলে ফেললেন দেখো আর আছে মসজিদে বললেন যে মসজিদে আহ যারা মসজিদে অবস্থান করে তারা সবাই আছে রাসুল সাল্লাম বললেন সবাইকে ডেকে নিয়ে আসো আবু রাজনৈতিক থেকে আশি জন মানুষ কিভাবে এটা সম্ভব মনে আর খাওয়া আমার জুটবে না তারা সবাই আসলে সকলকে দিলেন আল্লাহ আকবার ওই এক পেহালা দুধ সকলে খেয়ে পরিতৃপ্তি সহকারে তারপর শুনছিলেন এই মনজ্ঞ আলোচনা যে পানাহারের ভিতরে আল্লাহ সোবাহ কি পরিমান বরকত রেখেছেন যদি আমরা আল্লাহ এবং তদিও র সম্পূর্ণ অনুগত্যশীল হয়ে আমরা আমাদের পানাহর ক্রিয়া সম্পন্ন করি তাহলে আল্লাহ এভাবেই ইচ্ছা করলে আমাদেরকে বরকত দিতে পারে আমরা বিরতির দ্বার উপে উপনীত হয়েছি আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা কিছু সময়ের জন্য বিরতি গ্রহণ করি তারপরে আবার বিরতির পরে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশা আল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা ধারণা করা থেকে দূরে থাকো কারণ ধারণা অধিকতর মিথ্যা হয়ে থাকে কারো কোনো দোষ অনুসন্ধান করো গোয়েন্দাগিরি করোনা প্রলুব্ধ করা পরস্পর হিংসা করোনা পরস্পর শত্রুতা করোনা অন্যের পিছনে লেগো না বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও শিষ্টাচার অধ্যায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে सत्य ता देख सत्य उन्मोचन आज रुन सम्प्रचार सकाल साढ़े सतटा देलाय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 জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে চলা যায় না পরবর্তী আসসালাম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবী বাংলার সামনে যারা অপেক্ষমান ছিলেন তাদের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনার ধারাবাহিকতায় চলে যাচ্ছি যেখানে আমরা ছিলাম যে আমরা কিভাবে আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলী আবারও ফিরে আসছেন সেই পর্বে যে সে বিষয় যেসব মাধ্যম দিয়ে বরকত পাওয়া যায় খাওয়ার ব্যাপারে তা গ্রহণ করা আসলে জরুরি বলেন রাজিয়ালেন বলছেন যে তোমরা খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাও ইস অসা তোমরা আঙ্গুল চেটে খাও এবং প্লেট চেটে খাও কেন এরকম লাতাইয়া তিনাল বারাকা কোন খাদ্যে বরকত রয়েছে এটা তোমাদের জানা নাই অতএব হয়তো এমনটা হতে পারে যে আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিলাম তাহলে তা তুমি উঠিয়ে নিয়ে খেয়ে নাও কেন কোনটাতে বরকত আছে তোমার এটা জানা নাই খাওয়ার বিষয়টি পানহারের এটা বিশেষ বরকতের ব্যাপারের বর্ণনা দিলেন খাওয়ার শেষে বরকতের বর্ণনা দিলেন আমি একটু খাওয়ার শুরুতে বর্ণনা দিতে চাই দেখো যেটা আগে বলেছিলাম যে কতগুলি খাদ্য বা পানাহার আল্লা ঘোষণা দিয়েছেন তাই সেটি সব সবসময় বরকতময় আবার কতগুলি তার খাওয়ার অবস্থান ক্ষেত্রে সেটি কখনো বরকতময় হয় কখনো বরকতহীন হয়ে যায় যেমন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন যেটি সহি হাদিসে এসেছে যখন কোনো মানুষ কিছু খাওয়া শুরু করে শুরুতে যখন সে আল্লাহকে শরণ করে আল্লাহকে স্মরণ আল্লাহকে স্মরণ করলে যেই শয়তান ইবলিসেরা তার সাথে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে তারা ঘোষণা দিয়ে দেয় লাম আজকে তোমাদের এর সাথে কোনো খাওয়ার সুযোগ নেই যার ফলে আল্লাহ সুবাহানা হুয়া তালা খাওয়ার শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর নাম স্মরণ করে খেলে আল্লাহ রাবুল আলমিন সে খাওয়া শয়তানকে খাওয়ার সুযোগ করে দেন না ফলে বরকতময় হয়ে যায় অল্প খাওয়ায় মানুষের তৃপ্তি হয়ে যায় ঠিক একইভাবে পানাহারের ক্ষেত্রেও যদি বিসমিল্লা বলেই শুরু করে পানার পানের ক্ষেত্রেও সেখানেও শয়তান ইবলিশ বা তারা খাওয়ার সুযোগ পায় না ফলে সেটাও এদিক থেকে বরকতময় হয়ে যায় তাহলে ওই যে শয়তান খেয়েছিল সেটাও বমন করে কি ব্রমন করে রেখে যায় ওটা তো আমরা দেখতে পাই না এটাই হলো বর্ক এটাই হলো যে বিস্মিলা না বলার কারণে বলেন যে একজন কাফের যখন খায় সে যেন সাত পেটে খায় সাত পেটে খায় এক পেটে শুধু নয় সাত পেটে খায় আর মৌমিন যখন খায় সেজন্য এক পেটে খায় অর্থাৎ মানে মৌমিনের চেয়ে আল্লাহর নাম স্মরণ করে খাওয়া শুরু করে তার সাথে শয়তান খাওয়ার সুযোগ পায় না আর কাফের যখন আল্লাহর নাম ছাড়াই খেতে শুরু করে তার সাথে শয়তান খেয়ে সাত পেটের খাওয়ার প্রয়োজনই আমি শুরুতেই বলি তাহলে তোমরা মধ্য থেকে খেয়েও না তোমরা পাশ থেকে খাও কেন মধ্যে বরকত নাজেল হয় যে বরকতের বিষয়টি দেখেন কত বা থালায় যখন যখন আমরা করব করবো তখন আমাদেরকে থেকে করতে হবে এই আমরা শ্রোতা মুসলিম ভাই বলতে চাচ্ছি দেখুন এই হাদিসটির প্রতি আমল করা সবার জন্য একান্ত জরুরি বিশেষ করে আমার মুসলিম বোনদেরকে বলবো যখন আপনারা ভাতের পাতিল থেকে ভাত বের করবেন অবশ্যই এক পাশ থেকে বের করবেন তাহলে হবে যে আপনার গামলাতে যে খাদ্য আছে তাতে বরকত হয়ে যাবে তরকারি বিষয়টিও তাই যখন আপনি তরকারি পাতিল থেকে তরকারি উঠাবেন তখন চামচটা এক পাশে ডুবাবেন তখন ওই তরকারি পাতিলে বরকত আল্লাহর পক্ষ থেকে এমনিতে হয়ে যাবে যেমনভাবে খেতে বসলে মানুষ পুরুষ নারী যদি তার প্লেটের এক পাশ থেকে খায় তা আল্লাহতালা নিজে বলছেন যে অত বরকত হয়ে যাবে আল্লাহ মধ্যে বরকত নাজিল করেন অতএব পাতিল থেকে খাদ্য বের করার ব্যাপারে আপনার গামলা থেকে ভাত উঠিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের নিজের খাওয়ার ব্যাপারে এই হাদিসের প্রতি আমল করা একান্ত জরুরি যা হচ্ছে এক পাশ থেকে শেখ আপনার কাছে আবারও আসব অবস্থা সামলে হাল হলে যে শেখ মাদানী এ প্রসঙ্গে আরেকটু কথা মনে হয় আমরা আলোচনায় আনতে পারি যে রেসউলে করিম সাল্লাস্লামের জীবনে আমরা লক্ষ্য করেছি একাধিক হাদিচের আলোকে যে অমুল মেনিন হাজরত আয়ে সারাদি আল্লাহ তালাকে নিয়ে তিনি একই সঙ্গে স্বামী স্ত্রী একই প্লেটে একই গ্লাসে অনাহার করতেন আজকেও যদি কোনো স্বামী স্ত্রী প্রেম প্রীতির পুণ্য বাঁধনে জি জি এটা কোনো সন্দেহ নেই আমরা বলতে পারি এটা আন্তরিকতা গভীরতা আল্লাহ সুহান না মিলেই যখন স্মরণ করবে বরং অন্য হাদিসও এসেছে পৃথক পৃথক খাওয়ার চেয়ে একত্রে খাওয়া হলে সেটাও বরকত হয় সেটাও বরকতময় হয় তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যদি স্বামী স্ত্রী ঘরে বা বাসাবাড়ির সদস্য তারাই হয়ে থাকেন তারা যখন একত্রে খাবেন এবং আল্লাহর নাম স্মরণ করবেন ইনশা আল্লাহ সেটাও তাদের মাঝে আন্তরিকতা বৃদ্ধি করবে এবং বরকতও বৃদ্ধি করবে কথাটা তো সমাজে প্রচলিতই আছে এক প্লেটে খাওয়াতে তো বরকত আছে আছেই আমরা অন্তত বেশি না বুঝলেও সামাজিক ভাবে মানুষ বুঝে জন মানুষ একসাথে বসে খেলে একসাথে অনেক পরীক্ষিত বিষয় পরিবারে জন বা চারজন সদস্য আছেন রান্নাবান্না হয়ে যাওয়ার পর দেখা গেল হঠাৎ মেহমান আবির্ভূত হয়েছেন তখন কিন্তু আলাদা ভাবে ওই মেহমানের জন্য আর মান হয় শুধু দর্শক শ্রোতা আসলে এভাবে আমরা যে কথা প্রথমে বলছিলাম যে কখনো আমরা দৃশ্য তো দেখতে পাই আবার কখনো দৃশ্য তো আমরা দেখতে পাই না যে আল্লাহ কিভাবে আমাদের জীবনকে আরো কিছু রয়েছে যেমন তাহলে এই ফলটাও হলো একটা বরকতময় যেটাকে সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন আর মধুর কথা তো আল্লাহ বলেছেন তালানার বিবরণটি আয়েসার তালা বলছেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লা থেকে বিদায় নিলেন তখন আমার বাড়িতে খাদ্য হিসেবে যা ছিল তা অর্ধ আটা ছিল আমি এই আটা থেকে নি এবং রুটি বানাই খেতে থাকি তারপরে আমি বেশ কিছুদিন খাওয়ার পরে আর দেখি একটু কতটুকু আছে এটা মাপলাম মাপার পরে দেখি আর কয়েকদিন পরে নেই তাড়াতাড়ি তাহলে বুঝা যাচ্ছে যে কিছু খাদ্য যদি বাসায় থাকে তাহলে তাকে মাপা ছাড়াই খেতে থাকতে তার উপরে সবকিছু তবে একটা জিনিস কথা এই যে রান্নাবান্নার জন্য যেটুকু গ্রহণ করছে সেটুকু মাপাই ভালো কিন্তু তামাকুম ফাইনফিয়াল বারাকা তোমরা তোমাদের খাদ্যকে মেপে নাও তাতে বরকত আছে তোমাদের খাদ্যকে তোমরা মেপে নাও তাহলে বরকত আছে এখান থেকে আমরা মুসলিম ভাই বলতে চাচ্ছি যে আপনাদের সাংসারিক জীবনে যে পাত্রে চাউল আছে যে পাত্রে আটা আছে ওই পাত্রে কতটুকু আছে তা মাপতে হবে না যদি তা মাপতে যান তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবার ওখান থেকে আপনি পরিমাণে বেশি হয়ে যাবে তখন বরকতের জায়গাতে একটা অপচয় চলে আসবে এই জন্য যেটুকু রান্না বান্না করতে যাবে সেটুকু মাপবে এতে বরকত আছে আর যা আছে একটু মেপে দেখি এটা দরকার না বিসমিল্লা বলে ওখান থেকে একটু স্বল্প পরিমানে মেপে নিয়ে রান্না বান্না করবে যেমন ধরেন এটা খেজুরের প্যাকেট একটা খেজুরের কার্টুন বা একটা ফলের কার্টুন আপনি নিয়ে আসলেন প্রত্যেক এভাবে এইভাবে বলে হাত বের করেন আর খেতে থাকেন বের করেন আর খেতে থাকেন বরকতের এ পর্বে অনেক গুরুত্বপূর্ণ আদিল্লা ভিত্তিক আলোচনা আমাদের সম্মানিত আলোচক বৃন্দর কাছ থেকে শুনলাম আমরা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে আমল করার চেষ্টা করব। যেহেতু পানাহার ছাড়া মানুষের জীবন বাঁচতে পারে না আমরা জীবন বাঁচানোর জন্য জীবন ধারণের জন্য আহরাহ পানাহারে মগ্ন থাকি আমরা বরকত হাঁচিল হয় যেভাবে সেভাবেই যেন আমাদের পানাহার সামগ্রী আমরা গ্রহণ করতে পারি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমাদের পানাহার সহ আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আল্লাহ সব আনতালা বরকত দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই পরিছি আকুল হাজা আস্তালামালিকুম আর ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله لك घटनाद कर राजत्व दिल्ञान दिल्ली मनोनी मेरे कुरान सन्ना जो मेरे नाद्लहान जमीन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 प्रति मैरेज ओ डि सोलूशन